আসমান সমূহ ও জমিনে যা আছে সকলেই আজিজুল হাকিম এবং তিনি মহাপরাক্রান্ত প্রজ্ঞা ময় লাহু মুলকুয়াল আর্দি তারই আধিপত্য রয়েছে আসমান সমূহ ও জমিনে তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান আর তিনি প্রত্যেক বস্তুর উপর ক্ষমতাবান তিনি প্রথম আিরু আর তিনি পরেও থাকবেন এবং তিনি প্রকাশ্য ও গুপ্ত বহু আবিকুল্লি সাহিন আলিম আর তিনি প্রত্যেক বিষয়ে সম্মক سب جو آپل آرد যা জমিনের অভ্যন্তরে প্রবেশ করে হা আর যা তাহির আর তিনি তোমাদের সঙ্গে আছেন তোমরা যেখানেই থাকো না কেন এবং তিনি তোমাদের সমস্ত কার্যকে দেখেন আসমান সমূহ ও জমিনের আধিপত্য তারই রয়েছে আর আল্লাহরই দিকে সমস্ত বিষয় ফিরে যাবে আর তিনি অন্তরের বিষয় সমূহ অবগত আসেন আমি তোমরা আল্লাহর প্রতি এবং তার রসুলের প্রতি ইমান করো তিনি তোমাদেরকে অন্যের সুতরাং তোমাদের মধ্যে যারা ইমান আনবে ওয়াহ ফাঁকু এবং আল্লাহর পথে ব্যয় করবে তাদের মহা পুরস্কার রয়েছে আর স্বয়ং আল্লাহ তোমাদের থেকে অঙ্গীকার অঙ্গীকার গ্রহণ করেছেন যদি তোমরা বিশ্বাসী হও আল্লাহ তিনি আপন বিশিষ্ট বান্দার উপর নাজিলেন তিনি বড় স্নেহশীল করুণাময় আর তোমাদের নিকট এর কি কারণ রয়েছে যে আল্লাহ তোমরা আল্লাহর পথে ব্যয় করছো না পূর্বেলা এবং জিহাদ করেছে তারা ওই সমস্ত লোক অপেক্ষা মর্যাদায় শ্রেষ্ঠ মিনাল যারা পরে ব্যয় করেছে এবং কেউ আছে কি যে আল্লাহকে উত্তম রূপে খাটি অন্তরে ঋণ দান করেন যেদিন আপনি মুমিন পুরুষ ও মুমিন নারীগণ দেখতে পাবেন দেখবেন যে সম্মুখ দিকে এবং তাদের ডান দিকে এমন যেদিন বলবেল মুনাফিফি মোনাফিক পুরুষ এবং মুনাফিক নারীরা মুসলমানদেরকে তোমাদের পশ্চাতে ফিরে যাও নুর তৎপর আলো তালাশ করোবাহর তাদের মধ্যে একটি প্রাচীর দ্বার করিয়ে দেওয়া হবে লাহু বা যাতে একটি দরজা থাকবে এরা তাদেরকে ডেকে বলবে নিজেদেরকে পথভ্রসতায় আবদ্ধ লেখেছিলে তার আভ্যাস তুম আর তোমরা অপেক্ষা করছিলে তাবোতম এবং তোমরা সন্দিহান ছিল কোমল আমানি এবং এমনকি তোমাদের উপর আল্লাহ নিদর্শন এসে পৌঁছল বি আর প্রতারণাকারী শয়তান তোমাদেরকে আল্লাহ সম্বন্ধে ধোকায় ফেলে রেখেছিল আর তা বড় ঠিকানা ইমানদারদের জন্য কি এখনো সময় আসেনি যে আং তাহু তাদের অন্তর অবনবিত আল্লাহর নসিহত এবং যে সত্য ধর্ম হয়ে হয় তার সম্মুখে বলাইনু এবং যেন না হয় কাল্লাদিন ওই সমস্ত লোকের ন্যায় যারা উতাবু এদের পূর্বে কিতাব প্রাপ্ত হয়েছিল তাদের উপর দীর্ঘকাল হয়ে গেল অন্তরসমূহ কঠিন হয়ে গেল আর তাদের মধ্যে বহু সংখ্যক লোকই পথভ্রষ্ট জেনে রাখো যে আল্লাহ তালা জমিনকে জীবিত করে দেন নিঃসন্দেহ পুরুষ এবং আর যারা খাটি অন্তরে আল্লাহকে ঋণ দান করেছে আর যারা আল্লাহ এবং তার রসুল গানের উপর বিশ্বাস রাখে লোকী সত্যবাদী এবং শহীদ প্রবরণিকোর কেবল খেলা ও তামাশা এবং জাক বাইনাকুম। এবং পরস্পর একে অন্যের প্রতি আত্মগর্ব করা তার উৎপন্ন ফসল কৃষকদের ভালো বোধ হয় অনন্তর তা শুষ্ক হয়ে যায় মুসফর তাকে পাও আর আল্লাহর পক্ষে ক্ষমা ও সন্তুষ্টি রয়েছে আর প্রার্থী জীবন প্রতারণার উপকরণ মাত্র আসমান ও জমিনের প্রশস্ততা সমান তা ওই সকল লোকদের জন্য প্রস্তুত করা হয়েছে যারা আল্লাহ ও তার রসুলগানের প্রতি বিশ্বাস রাখে ফাদলুলুল্লাহি আল্লাহ তাআলার অনুগ্রহ যি অতি হেমাইয়াশা দিনে নিজ অনুগ্রহ যাকে সদা দান করে থাকেন ওয়াল্লাহু যুল ফাদলি ল আযীম আর আল্লাহ তাআলা বড় অনুগ্রহশীল মা আসাবা মে মুসিবাতিন ফিল আরদি কোন বিপদ না পৃথিবীতে আসে ওয়ালা ফি আনফুসিকুম আর না বিশেষ করে তোমাদের প্রাণের উপর ইল্লা ফি কিতাব এর পূর্বে যে আমি ওই প্রাণ সমূহকে সৃষ্টি করি আল্লাহ আর যা তোমাদেরকে দান করেছেন তাতে যেন তোমরা গর্বিত না আর আল্লাহ কোনো অহংকারী গর্বিত লোককে পছন্দ করেন না থাকে আর আমি প্রেরণ করেছি রসুলানা আমার সুস্পষ্ট বিস্পষ্ট নিদর্শনাবলী দিয়ে এবং আমি তাদের সাথে অবতরণ করেছি অবতরণ করেছি যাতে কঠোর ভীতি রয়েছে এবং মানুষের জন্য আরো নানাবিধ উপকার রয়েছে আর যেন আল্লাহ তালা জেনে নেন যেহু না করে আর আমি রসুল রূপে প্রেরণ করেছি ও ইব্রাহিম আলাই হিমাকে আর তাদের অধিকাংশই পথভ্রষ্ট ছিল অনন্তর তাদের পরে আমার অন্যান্য রাসুলগণকে ক্রমান্বয়ে পাঠাতে থাকলাম যারা তার অনুসরণ করেছিল আর তারা বৈরাগকে নিজেরা প্রবর্তন করে নিলি তারা আল্লাহল্বন কিন্তু তারা তা যথাযথ ভাবে পালন করেনিহম সুতরাং তাদের মধ্যে যারা ইমান এনেছে আমি তাদেরকে প্রদান করেছি আজ তাদের বিনিময় আর তাদের মতো অধিকাংশই পথভ্রষ্টাকি এবং তার রসুলের প্রতি ইমানি আল্লাহ তালা তোমাদেরকে সিও রহমত হতে দ্বিগুণ অংশ দান করবেন আল্লাহ নূর আর তোমাদেরকে এমন এক নূর দিবেন যে তাম সুবিহি যেন কিতাবিগণ জানতে পারে যে আল্লাহ ফুল্লা আল্লাহর অনুগ্রহের কোন অংশের উপর তাদের অধিকার নেই ওয়াইন্দাল ফিয়া দিল্লা আর এটাও যে অনুগ্রহ আল্লাহরই হাতে হিমাই আশা তিনি জাকে ইচ্ছা করেন করেন্লাহ হুগুল ফুল আর আল্লাহ তালা অধিপতি।